আয়সা রাজিল্লাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন হ্যাঁ আল্লাহ রসুল আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি তবে কি আমরা জিহাদ করব না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে মকবুল হজ